এদেশেও দেখো লেগেছে আজ পাশ্চাত্যের হাওয়া এদেশেও দেখো লেগেছে গণতন্ত্রের নবদর্শন মানতেই হবে নারীর শাসন খবর গেছে পাওয়া এদেশেও দেখো লেগেছে আজ পাশ্চাত্যের হাওয়া এদেশেও দেখো লেগেছে আজ পাশ্চাত্যের হাওয়া নবদর্শন মানতেই হবে নারীর শাসন গণতন্ত্রের নবদর্শন মানতেই হবে নারীর শাসন খবর গেছে পাওয়া এদেশেও দেখো লেগেছে আজ প্রাশাত্মের হাওয়া এদেশেও দেখো লেগেছে আদি প্রাশ্চাত্মের হাওয়া এদেশেও দেখো লেগেছে ইয়াদ্বের হাওয়া এদেশেও দেখো লেগেছে আজি প্রাশাত্ত্বের হাওয়া হোক সাদা হোক কালো হোক সাদা হোক কালো ল্যাংটা ছবির বাজার ভালো ল্যাংটা ছবির বাজার ভালো সাহিত্যিকের হয় না কদর সাহিত্যিকের হয় না কদর মডে লিঙের জামাই আদর মডে লিঙের জামাই আদর হোক সাদা হোক কালো হোক সাদা হোক কালো ল্যাংটা ছবির বাজার ভালো ল্যাংটা ছবির বাজার ভালো সাহিত্যিকের হয় না কদর সাহিত্যিকের হয় না কদর মডে লিঙের জামাই আদর মডে লিঙের জামাই আদর আবার মন্ত্রী হাওয়া গণতন্ত্রের নবদর্শন মানতেই হবে নারী শাসন গণতন্ত্রের নবদর্শন মানতেই হবে নারীর রিশাসন গণতন্ত্রের নবদর্শন মানতেই হবে নারী রিশাসন খবর গেছে পাওয়া এদিকে উদা খোল লেগেছে আজ প্রাশাত্মের হাওয়া এদেশে উ দেখো লেগেছে আজ প্রাশাত্মের হাওয়া এদেশেও দেখো লেগেছে আজ প্রাশ্চাত্মের হাওয়া এদেশেও আজ হাওয়া सभ्य जुगे सभ्य जी सभ्य जुगे सभ्य जीटी सभ्य जी असभा क्षति असभ्यतार्थी हराम पकेट भरे हराम एमपी आज प्रसाद गाज प्रसाद गेबर कलचार ए আজ প্রাশ্চাত্মের হাওয়া গণতন্ত্রের নবদর্শন মানতেই হবে নারীর শাসন গণতন্ত্রের নবদর্শন মানতেই হবে নারীর শাসন গণতন্ত্রের নবদর্শন মানতেই হবে নারীর শাসন খবর গ্যাচি পাওয়া এদেশেও দেখো লেগেছে আজ পাশ্চাত্যের হাওয়া এদেশেও দেখো লেগেছে আজ পাশ্চাত্যের হাওয়া এদেশেও দেখো লেগেছে আজ প্রাশাত্মের হাওয়া এদেশেও দেখো লেগেছে আজ পাশ্চাত্তের হাওয়া দাদাগিরি চলছে সদা দাদাগিরি চলছে সদা কালো টাকা হচ্ছে সাদা কালো টাকা দাদাগিরি চলছে সদা কালো টাকা হচ্ছে সাদা কালো টাকা হচ্ছে সাদা ভণ্ডপিরে টান্ড পীরে টানছে গাজা টুপিওয়ালার হচ্ছে সাদা টুপি হচ্ছে সাজা আবার খাতে স্বজন ব্যাপক যাওয়া পাওয়া এদেশেও দেখো হাওয়া গণতন্ত্রের নবদর্শন মানতেই হবে নারীর শ্বাসন গণতন্ত্রের নবদর্শন মানতেই হবে নারীর শ্বাসন গণতন্ত্রের নবদর্শন মানতেই হবে নারীর শ্বাসন খবর গেছে পাওয়া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 এতে সে উ লেগেছে আজ পাশ্চাত্যের হাওয়া এতে সে উ লেগেছে আজ পাশ্চাত্যের হাওয়া এতে সেহ লেগেছে আজ পাশ্চাত্যের হাওয়া এতে সেও তাকে লেগেছে আজ পাশ্চাত্যের হাওয়া